আসসালাম আলাইকুম আলহামদুলিল কার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফিকি মাসালা নিয়ে এই মাসালের মধ্যে যা বলবো সেটা হচ্ছে পবিত্রতা অর্জনের সময় অর্থাৎ বলমূত্র ত্যাগের সময় হম केबला के सामने देमूत्र त्याग समय केबला के सामने दवा जाए ना क्यों खोला था पार्टीशन ना थे कैबलाओ तरह বলেন যখন তোমরা ত্যাগের জন্য আপনার সেখানে প্রবেশ করবে তখন তোমরা কেবলামুখী হবে না এবং কেবলাকে পেছনে দিবে না তবে পূর্ব এবং পশ্চিম অবলম্বন করবে এই দুই অবস্থায় কেবলার সামায় অফ পেছনে যাবে না আবু বলেন গেলাম তখন আমরা সেখানে দেখলাম যে হম তখন আমরা সেখান থেকে ফিরে যেতাম এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতাম হ্যাঁ এটাই আমরা করতাম এই হাদিসটা আপনার বোখারের মধ্যে কি তে মধ্যে পাওয়া যাবে হাদিস নম্বর মুসলিমের হাদিস দুইশো যদি আবার এর বিপরীতে পক্ষান্তরে যদি মলমূত্র মহাদিস দার আমরা বুঝতে পারি যে তিনি একবার সুর আক ইসলামকে দেখলেন তার ঘরের মধ্যে তিনি দিকে ফিরে প্রস্তাব করতেছেন কেবলাকে পেছনে দিয়ে আরেকটা হচ্ছে মালওয়ানের হাদিস তিনি বলেন যেমন তার দিকে প্রস্রব করতেছিলেন আমি বললাম হিয়াব আব্দুর রহমান এটা কি নিষেধ করা হয়নি যে কাবলার দিকে আপনার ফিরে প্রস্রব করা ইত্যাদি করা তখন তিনি বললেন বালা অবশ্যই এটা ঠিক কথা নিষেধ করা হয়েছে तब से खोला जगह बरतम घर मध्य एरकेबलर दिखे पीछे सामने ए रखी कोटे सृटी है समस्या नहीं कैबल रे आड़े তবে আমরা বলব কেবলা হচ্ছে মুসলমানদের একটি নিদর্শন সুতরাং সেটার প্রতি সম্মান প্রদর্শন করার চেষ্টা করতে হবে কিন্তু যদি কোন সময় করা না হয় তাতেও জটিলতার কিছু নেই কিন্তু স্বাভাবিক আমরা সম্মান দিয়েই চলবো আল্লাহ আমাদেরকে তা করার তোফিক দান করুন ওসালদি আজমাই